যারা দরজার সামনে আছে না প্রায় কষ্ট করে আশেপাশে চলে গেলে ভালো না। দরজার গেটের সামনে থেকে দুই পাশে চলে গেলে ভালো মারো এই মেহমাদের কারটু এদিকে চাপায় সবার হাত দিয়ে দেয় কে চাপায় এর দেয়ালের সাথে চাই পাওয়া জানা তো জায়গা কমছে ওই যে ওই পাশে ফুসে জায়গা রাখলে তো সাথীরা বসতে পারবে আশেপাশে এনায় কু এন সার এনায় আচ্ছা আছেন না কই এনায় ওহুবাই কই ওহুবাই কই ওকেছ একটু একটু একটু জায়গা দে একটু জায়গা দিয়ে দেব একটু আসেন একটু এই ফ্যানটার নিচে বসেন আরাম হবে মশার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 فما صليت على إبراهيما وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد فما بعرضت على وعلى آل إبراهيم لك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون أقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله مولانا العظيم আল্লাহতালার ফজল আল্লাহ আল্লাহতালার করম আল্লাহতালার মেহরবানি যিনি আমাদেরকে আল্লাহ তালার মোহাব্বতে একত্রিত হয়ে আল্লাহ আল্লাহতালার ঘরে জমা হয়ে আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিসে জমা হয়ে আল্লাহ আল্লাহতালার কালাম থেকে কিছু কথা বলার শোনার তাও ফান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মূলত আমরা এখানে জমা হওয়া শুধু শোনার জন্য জমা হওয়া নয় শুধু বলার জন্য আর শুধু শোনার জন্য জমা হওয়া নয় বলকে জমা হওয়ার মাকসাদ আগে ঠিক করা দরকার আমরা এখানে কেন জমা হই এটা আগে ঠিক করা দরকার মূলত আবাদাতের বুনিয়াদ হল তিনটা বিষয় আমার নামাজের বুনিয়াদ আমার রোজার বুনিয়াদ আমার হজ আর জাকাতের বুনিয়াদ হলো তিনটা বিষয় এজন্য জন্য চাই আমলি হোক চাই কাউলি হোক চাই ফেয়ালি হোক চাই বদনী হোক চাই মালই হোক আবাদত যেটাই হোক না কেন চাই আমার মৌখিক আবাদত হোক চাই আমার জানের আবাদত হোক চাই আমার মালের আবাদত হোক চাই আমার শরীরের আবাদত হোক চাই সেটা আমার হজ হোক আর আমার জাকাত হোক সমস্ত ইবাদাতের বুনিয়াদ হলো তিনটা বিষয়ের উপরে আবাদাতের বুনিয়াদ নম্বর হলো আল্লাহতালার মোহব্বত এক নাম্বার কি বলেন আল্লাহ তালার মোহব্বত মূলত এটাই হল সমস্ত ইবাদাতের বুনিয়াদ সমস্ত আবাদাতের মূল হলো আল্লাহতালার মোহ্বত সোয়ালাখ নবী সোয়া লাখ নবীর উম্মতের দাওয়াতের মিশন ছিল এটা সমস্ত মানুষের দিল থেকে গায়ুল্লাহর মহব্বত বের করে আল্লাহ তালার মোহব্বত জমা দেওয়া আল্লাহতালার মোহব্বত ঢুকা দেওয়া এটাই ছিল নবীদের মেহনতের একমাত্র মাসার যে দিল থেকে গায়ুল্লাহ বের হোক আর দিল থেকে দিলে শুধু আর শুধু আল্লাহ তালার মহব্বত ঢুকুক এজন্য আল্লাহতালা মোমেনের পরিচয় ভাবে দিতেন বল্লা দিন আনু আসাদু হব্বাল্ল বলে মোমেনকে মোমেন সে যার কলিজা আল্লাহ তালার মহাব্বত সবচেয়ে বেশি যার দিলে আল্লাহ তালার মহাব্বত সবচেয়ে বেশি এখন আমরা আমাদের দিলের দিকে একটু তাকাই কারণ আমরা তো দিল নিয়েই হাসরের ময়দানে উঠবো আমরা তো দিল নিয়েই হাসরে ময়দানে উঠব। দিল এমন এক বস্তু যেটা কবরেও শেষ হয় না যেটা কবরেও শেষ হবে না এই হাত পা চোখ নাক কান সবগুলো কিন্তু কবরে শেষ দিল যাকে বলে সেটা কবরেও শেষ হবে না দিল কবরে শেষ হবে না এজন্য আল্লাহ তালা তো দিলের দিকেই চান শুরু যে কাপ দিলে আল্লাহ তালা মহব্বত কদ্দুর আর যা দিলে আল্লাহ তালা মহব্বত জোদ্দুর তার আমালের দাম আল্লাহ তালার কাছে তদ্দুর এই জন্য মেরে ভাইও হাজতে সিদ্ধিকে একবার দিয়ে আল্লাহ তালা এক ছেদদার দাম এত বেশি কেন হয়ে গেল যাতে সিদ্দিকে আকবর এক রাতের আমল এত বেশি দাম কেন হলো। কোন পুজি ছিল সিদ্ধান্ত কিলো এক মুদ গম যদি সাহাবাইক্রাম যেটা খরচ করছে আমরা উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ ও সেটা হবে না বলে সাহাবাই ক্রামের এক মুদের দাম এত বেশি কেন হইল সাহারাই গ্রামের এক সকালের দাম এত বেশি কেন হলো। হল হজতে অমর ইবন আবদুল্লাজিজ রহমুল্লাহ তহুত বড়ো আবেদ ছিলেন বহুত বড়ো আলেম ছিলেন বহুত বড়ো ফকীর ছিলেন বহুত বড়ো জমানার বাদশাহ ছিলেন হাজুতে অমর রাজিউল্লা খিলাওয়ের জমানা থেকে তার খিলাওয়ার জমানার পরিধি আরও বেশি বড় ছিল তার হুকুমতের পরিধি আরও বেশি বড় ছিল তো কেউ একজনকে জিজ্ঞেস করছে হাজতে অমর ইবনা আব্দ আজিজের দাম বেশি না হাজরের মহাবিয়া রাজি আল্লাহ দাম বেশি তো তিনি জবাবে বললেন হজরতে মহাবিয়া যেই ঘোড়ায় চৈরা আল্লাহ রাস্তায় জেহাদ করছে ওই ঘোড়ার পায়ের ঘুরের নিচে যে বালি কণা হাজতে অমর ইবনা আবদুল্লাজিজের তা দাম তার মতো নয় এই যে হাজতে মহাবিয়ার ঘোড়ার নিচের বালিকোনার দাম আব্দুলের জিন্দির চেয়ে দাম বেশি অথচ কেন বলে সাহাবা এ কাম রাজি আল্লাহন সোহবতে থাইকা থাইকা দিলে আল্লাহ তালা মহাব্বতের ওই পরিমাণ পাহাড় ঢুকিয়েছেন যেই মোহাব্বতের বরকতে তাদের জিন্দিগির দাম এতটা বেশি হয়ে গেছে আমি বুঝি আর না বুঝি আমরা মানি আর না মানি এটাই ছিল সাহাবাই কলামের দামের বুনিয়াদ সাহাবাই কলামের কীমতের বুনিয়াদ ছিল আল্লাহ আল্লাহতালার মহব্বত এই মানুষগুলোর দিলে শুধু আল্লাহ তালার মহব্বত এই পরিমাণ ছিল যে এক এক জনের দিলে যে পরিমাণ মহাব্বত ছিল আজকের দুইশো কোটি মানুষের দিল একসাথ করলেও তার কোটি ভাগের এক ভাগ হবে না এজন্য। আমাদের এখানে জমা হওয়ার মাকসাদ হল কোনো না ভাবে আল্লাহ তালা মোহব্বতের চর্চা হয়ে যায় আমাদের দিলে আল্লাহ তালা মোহব্বতের কি হয় বলেন চর্চা হয় আমরা তো নামাজ আলহামদুল্লাহ করি আমাদের নামাজ যেন দামি হয় আমাদের এক একজনের স্যাজদা যেন দামি হয়ে যায় এক শেষদার দাম কত লজিদাতুন ওয়াহেদাতুন খাই রম্মিনাত দুনিয়া ওমা ফিহা রসুল বলেন এক সেজদা হইলো দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি লেকিন বলেন তো দেখি আমাদের শেষ কেমন হয় বলেন কী হয় আমাকে যদি বলা হয় এখন একটা দরখাস্ত যদি তুমি লিখো ডিসি বরাবর তাহলে তোমার মাদ্রাসায় এক টন ডট দিবে বলেন তো আমি এই দরখাস্তটা কী পরিমাণ দিল থেকে লিখবো বলে এই দরখাস্ত আমি কি পরিমাণ ভালোবাসার তুলিতে লিখবো বলে এই দরখাস্ত আমি কতবার শুদ্ধ করব। কতবার কাটসাট করবো ঠিক না ব্যাটে বলে কতজনকে লেখাবো দিয়ে লেখাবো এরপরে আবার কম্পিউটার করব। এরপরে আবার প্রুফ রিডিং করব। এরপরে আবার অভিজ্ঞ কাউকে দেখাবো দেখেন তো এটা হয়েছে কিনা এটা হয়েছে কিনা দেখেন তো কেন এর পেছনে এক টন গম এক টন রড অপেক্ষা করতেছে এই জন্য এই দরখাস্ত আমার কাছে এত দাঁড়িয়ে লেকিন আমার এক শেষদার পেছনে দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি নেকি অপেক্ষা করতেছে এটা আমার কাছে দাম কদ্দুর হয়েছে বলে কি হয় শুধু এক সুভার ল এই শব্দের পেছনে উহুত পাহাড়ের চেয়েও ভারী নেকি অপেক্ষা করতেছে বলেন উহুত পাহাড়ের ওজন কদ্দুর হ্যাঁ সারা পৃথিবীর সব ক্যালকুলেশন একসাথে দিলেও তো উহুদ পাহাড়ের ওজন বের হবে না কিন্তু এক টন রাস্ত আমি কত সুন্দর করে করি আর শব্দে আমরা কথা ঠিক না বা ঠিক এই এজন্য মূল বিষয় হলো আবাদ করা আরকিনের দুনিয়া আবাদ হয় কিসের দ্বারা আল্লাহ তালা মোহব্বতের দ্বারা দিলের দুনিয়া আবাদ হয় আর আল্লাহ তালা মহাব্বত আসবে কিভাবে বলে আল্লাহ তালার জাত আর সিফাতের কথা আল্লাহ তালার ক্ষুদ্রতের কথা বেশি বেশি বলার দ্বারা শোনার দ্বারা আল্লাহ তালা মোহ্বত মানুষের দিলে আসে কী ভাই বড়ো কাউকে দেখলে আমরা তাকে সম্মান করি কখন সম্মান করি যখন তাকে চিনি তখন তাকে সম্মান করি ঠিক না ব্যাটেই বলেন যখন তাকে চিনি তো তাকে তার সামনে আমি মাথা ঝুঁকাই তাকে তখন সম্মানে আসনে বসতে দেই। যখন তাকে চিনি আল্লাহ তালাকে চিনা আল্লাহ তালাকে জানা আল্লাহ তালাকে বুঝা আল্লাহ তালাকে আল্লাহ তালার জাত দিয়ে চিনা জানা আল্লাহ তালাকে চিনতে হয় আল্লাহ তালার সিফাত দিয়ে বলেন আল্লাহ তালার কি দিয়ে বলেন আল্লাহ তালার সিফাত দিয়ে আল্লাহ তালাকে চিনতে হয় আল্লাহ তালার সিফাতের আলোচনা বেশি বেশি করা আল্লাহ তালার সিফাতের আলোচনা আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রাহিম এই জন্য উন্মতের দিলে বান্দার দিলে আল্লাহ তালার সর্বপ্রথম যে শব্দটা ফেলছেন সর্বপ্রথম যে শব্দটা দিয়েছেন এরপরে আলহামদুল আবার রব শব্দ ঢালছেন এই রব শব্দ আমি আর আপনি প্রতিদিন इच्छा बुझे ना बुझे कम पक्षे तीन बार कत बार्न बार एर आगे दिन तीन सौ बावन बार पृथ्वी कम शब्द पृथ्वी मानुष बसिप केत बार डाकाम डेली तीन सौ बावन बार ডাকছিলেন কেউ বাবাকে কেউ তিনশো বাহান্নবার ডেলি ডাকছে কোনো স্বামী তার স্ত্রীকে তিনশো বাউান্নবার ডাকছে কোনো স্ত্রী তার স্বামীকে তিনশো বাহান্নবার ডাকছে কোনো বাবা তার ছেলেকে তিনশো বাহান্নবার ডাকছে কোনো বস তার কর্মচারীকে কোনো কর্মচারী তার বসকে তিনশো বাউন্নবার ডেলি ডাকছে কিন্তু আমি আর আপনি রব শব্দ গত গতকালকে তিনশো বাউন্নবার বলছি আপনি বলবেন শুধু কই বললাম আমি তো বলি নাই হ্যাঁ আপনিই বলছেন দাঁড়িয়ে বলছেন বত্রিশ বার আলহামদুলিল্লাহ কতবার বলছেন রুকুতেই বলছেন বতিন বার ছিয়ানব্বই বার সোহান রুকু থেকে দাঁড়াবার সময় বলছেন বত্রিশ বার রানি প্রথম শেষদা দ্বিতীয় সাজদাতে বলছেন ছয় বার আর হ্যাঁ চেষট্টি চৌষট্টি শেষদা সিক্সটি মধ্যে বলছেন একশো বার সর্বমত কত কতবার হয়েছে তিনশো বার হয়েছে বলেন যদি এক দিনে তিনশো বাউন্ন বার হয় তো এক মাসে কতবার হয়েছে এক মাসে হয়েছে কাছাকাছি দশ হাজার বার এক মাসে যদি দশ হাজার বার হয় তো এক বছরে কতবার হয়েছে এক লাখ বিশ হাজার বার এবার বলেন তো দশ বছরে কতবার হয়েছে ২০ বছরে কতবার হয়েছে চল্লিশ বছরে কতবার হয়েছে যে রব শব্দ আমি চল্লিশ বছর রোজ আনা একশো তিনশো বাউন্ন করে বলছি ওই রব শব্দ শুধু জিব্বা দিয়েই বলছি দিলে কখনো ভাবি নাই এটা কি কথা ঠিক না বেশে বলে এই জন্য হাজরত ইব্রাহিম আলে সদ এটাই বলছিলেন মা আমার রবকে তো মা বলে আমি তাহলে তোমার রবকে আমার রব তোমার বাবা আচ্ছা আমার বাবার রপকে আমার বাবা তোমার বাবার রক্ত আজর আরে তোমার বাবার রক্ত নম্র কি কথা হয় একজনের রব একজন হয় কেমন আচ্ছা এতে সূর্যের রবকে এভাবে বলতে বলতে বলতে বলতে এবার তিনি বলে উঠলেন ইমনি সতরা ইমনি অজ্জাহত বানা যিনি আমার রব কি মেরে ভাইও যদি কেউ রপ চিনে এই মুসলমান গুণা করতে পারে না যদি কেউ রব চিনে তো সে গুণ করতে পারে না এই আমাদের সমস্ত গুনাহের মূল হলো আমরা আল্লাহ কে চিনি নাই গুনাহের কি বলেন আমরা আল্লাহ কে চিনি নাই আল্লাহ তালাকে চিনি নাই আমরা রব চিনি নাই হাজর মূসা আলহামকে যখন আল্লাহ তালা ডাক দিলেন মৌসা মৌসা হাজ মুসা কি বললেন ওহো এই রাত্রে কে আমার রব আল্লাহের নাম কি আল্লাহ ইন্নানি আনাল্লা আমি তোমার রব আর তোমার রবের নাম আল্লাহ তো বললেন আমাদের রবের নাম কি বলেন মে ভাইও ওই জমানা ইয়াহুদিও রব চিনত নাসারও রব চিনত আর জমানার পরিবর্তনে বিবর্তনে আজকে মোহমেনও রব চিনে না ঠিক না বেড়ে গলা রব চিনি নেই আমরা আমার মায়ের পেটে কে আমার পালনেওয়ালা রব আমার পালনেওয়ালা মায়ের পেটে আল্লাহ আমার পালনেওয়ালা কে পালছে মায়ের পেটে বলেন যিনি মায়ের পেটে আমাকে পালছিলেন কোন আছে। আর কত কি যে বাচ্চা বাই করছে ওই পেটের পেট কেটে ওই বাচ্চা আবার ভিতরে রেখে দিক এই প্রযুক্তি কি এখনো বের হয়েছে বলেন বের হয়েছে কেন ওখানে রায় আবার সম্পূর্ণ হবে এটা এই এখনো বের হয়েছে বলে না না এই প্রযুক্তি বের হবে ওখান থেকে যে বাচ্চা একবার বের হয় ও বাচ্চা ওখানে আর যায় না আর ঠিক দুনিয়া থেকে যে বাচ্চা একবার বের হবে যে মানুষ একবার কবরে বের হবে ওই মানুষ আর ফিরে আসবে না কি ভাই দুনিয়া থেকে মায়ের পেট থেকে যদি পূর্ণাঙ্গ আসে তো দুনিয়ার পেটে সে পূর্ণাঙ্গ মানুষ আর মায়ের পেট থেকে যদি অপূর্ণাঙ্গ আসে তো দুনিয়ার পেটে সে কি বলেন অপূর্ণাঙ্গ মানুষ আচ্ছা এবার বলেন তো দুনিয়ার পেট থেকে পেট থেকে যদি অপূর্ণাঙ্গ ইমান আর অপূর্ণাঙ্গ ইসলাম নিয়ে কবরে যায় এবার কবরে কি সে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ বলে মায়ের পেট থেকে চার আঙ্গুল নিয়ে আসছে পাঁচটা আনে নাই এবার বলেন দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তাকে পাঁচ আঙ্গুল ভরে দেবে দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তার পাঁচ আঙ্গুল দেওয়ার ব্যবস্থা আছে বলেন ব্যবস্থা নাই। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে যেমন তাকে পাঁচ আঙ্গুল দেওয়ার ব্যবস্থা নেই দুনিয়ার পেট থেকে যদি সেই ইমান নামাজ রোজা হজ জাকাত ছাড়া কবরে যায় ওখানেও তাকে পাঁচটা ভরে দেওয়ার আর কোনো ব্যবস্থা নেই কি হয়? এজন্য মেরে ভাইও রব চিনা প্রথম শব্দ কিছি না বলেন এখন থেকে যদি মৌ পর্যন্ত তিনশো বাউন্নবার রোজানা বলি কবরে সবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে মার রবা এবার বলেন তো তিনশো বাউন্নবার যদি কেউ কোন নাম শিখে তো এবার প্রশ্নের উত্তর দিতে তার কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে বরং তাকে জিজ্ঞেস করবে মার রব্বা সে তো বলবে ফেরেস্টা তুই ক মার রব্বা তুমি বলো আমার রব্বোকা কারণ তুমি জীবনে প্রতিদিন কতবার করে বলছ আমি তো প্রতিদিন তিনশো বাউন্নবার করে বলছি কি হয় तीन बावन बार बोल मार्श कठिन जो शब्द तीन शो बावन्न बार शिखी जान गुटा खुर आनी करीम एक शब्द नाजिल हो शुद्ध रब चीन शुद्ध की चीन शुद्ध रब चीन আমি শুধু তোমার পালনেওয়ালা না রব্বুল আল আমিন আমি শুধু তোমার পালনেওয়ালা না আমি রব্বুল ইংস আমি সমস্ত মানুষের পালনেওয়ালা আমি রব্বুল জিন সমস্ত জিনদের পালনেওয়ালা আমি রব্বুল মাসারেক্টু করব আমি রব্বুল মশারেক সূর্য যেদিন যেখান থেকে উঠে সূর্যের সৃষ্টি থেকে আজ পর্যন্ত যেদিন যেখান থেকে উঠছে রব্বুল মালারেক সূর্য যেদিন যেখানে ডুবে আমি সবটার পালনেওয়ালা মেরে ভাই আল্লাহ সারা জাহান পালনে বালা আর ওই আল্লাহ বুঝে আমার আমার কি বুঝি পালতে পারবেন না তুমি কি ভাই শুধু পালার বেলা আল্লাহতালা পৃথিবীতে এক জাতি মানুষকে কিছুটা এখতিয়ার দিছে শুধু কিছুটা এখতিয়ার দিছে আর পৃথিবীর কোনো জাতিকে কোনো মানুষ কোন মখলুককে আল্লাহ তালা এখতিয়ার দেন নাই যাকে যেভাবে পালছেন সে সেভাবেই পালতে বাধ্য কথা ঠিক না ভাই ঠিক বলেন গাছগুলোকে দাঁড়া রাখছে তো এগুলো নড়ার ক্ষমতা নাই কিন্তু গাছগুলোকে বর্ধন শক্তি দিছে এগুলো এই জন্য জানোয়ারগুলোকে চলার ক্ষমতা দিচ্ছেন এগুলো এই জন্য চলে কিন্তু গাছকে চলার ক্ষমতা দেন নাই শুধু বাড়ার ক্ষমতা দিচ্ছেন এই জন্য সারা পৃথিবী যদি একসাথে সারা পৃথিবীর সমস্ত সায়েন্স একসাথে এক গাছের উপরে গবেষণা করে আর ওই গাছের দিকে তাকা দেখুক তো দূরবীন দিয়ে দেখুক তো দেখি ওই গাছের বর্ধন দেখা যায় কিনা দেখবে যে না তার কোনো যন্ত্র ধরে না কিন্তু পরের দিন ঠিক এই গাছ ওই লতা গুলম এক ইঞ্চি বেড়ে গেছে এক বাচ্চার দিকে যদি অনুভিক্ষণ যন্ত্র দিয়া আর দুর্ভিক্ষণ যন্ত্র দিয়া এক বাচ্চার দিকে চায়া থাকে দেখি এই বাচ্চা কেমনি বড় হয় দেখি দেখি এই মুহূর্তে কয়সুতা বড় হয়েছে সারা পৃথিবী যদি কাজ করে হবে না কিন্তু ওই বাচ্চা ঠিকই তিন দিন পরে বাচ্চা মা বাচ্চাকে ভাত মায়খা দেয় মাইখা মাইখা দেয় মাছ মাইখা একদম মিহি করে দিছে একদম মা তার যোগ্যতা দিয়া পুরো মাছ বাঁচছে কিন্তু বাচ্চা মুখে দিয়ে হা মা কাটা লাগছে से वाला रब कत बड़ बनावने वाला अच्छा सारा पृथ्वी महिला आत कोटी महिला पेटे बाच्चा तो जो कोटी महिला पेटे मुहूर्ते কি হয় তো রব্বুল আলমিন একসাথে সবগুলোকে একসাথে বানাইতেছেন একসাথে দেখতেছেন একসাথে পালতেছে আচ্ছা কত বড় পালনেওয়ালা বলেন তো দেখি আচ্ছা কত বড় বানানে আচ্ছা যদি শুধু মায়ের পেটে মেয়েদের পেটের বাচ্চার কথা হইতো সারা পৃথিবীতে এই মুহূর্তে আছে দশ কুটি হাত হয়ে যাও আজকে দশ কোটি পা হয়ে যাও ব্যাপারটা কি এরকম না প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন ন্যাগ্রানি বলে প্রতিটার জন্য ওই কখন আসছেন আচ্ছা দুই হাডির মধ্যে এই দুইটার মধ্যে ঠুকছিল ফ্যারেক বলেন এখানে এখানে ঠুকছিল কোথায় বলেন হ্যাঁ হঠাৎ আমার খুব মনে হয়েছে আল্লাহ আকবর ওহো চোখের পানি আর আকবার একবার চোখের পানি এই পরিমাণ চোখের পানি আছে আমাদের একজন চক্ষু ডাক্তার আছে স্যার আছেন নাকি ডাক্তার জহের সাহেব আসছেন ডাক্তার জহির সাহেব আসছেন নাই এই যে চোখে যে পানি আছে এই পানি যদি কারো শুকিয়ে যায় তো সারা পৃথিবী মিলেই এই পানি দেওয়ার আর কোনো ব্যবস্থা নেই আচ্ছা এই পানি যদি ২৪ ঘন্টা ঝরত তাহলে মানুষের অবস্থা কী দাঁড়াইতো বলেন এই পানি এখানে ঝরা বন্ধ করতেছে কে বলেন আচ্ছা শুকিয়ে যেত তাহলে কি অবস্থা দাঁড়াইতো কি অবস্থা চিনা বলেন ওই আল্লাহ তালাকে কি করা বলেন ওই আল্লাহ তালাকে চিনা মূল বিষয় হওয়া উচিত জিন্দিগির মূল বিষয় হওয়া আল্লাহ তালাকে চিনা বলেন মূল বিষয় হওয়া উচিত কি বলেন আল্লাহ তালাকে চিনা দেখেন আপনার মধ্যে আপনি কিভাবে আল্লাহ তালাকে চিনবেন দেখেন আপনার মধ্যেই তো লাগানো আছে আপনার ভ্রুগুলো দেখেন তো এই ভ্রুগুলো কে কে না মায়ের পেট থেকে নিয়ে আসছেন আর এগুলো পরে হয়েছে না আগে হয়েছে এগুলো এগুলো বড় বড় কেন না বলেন কে এগুলোকে বন্ধ করা রাখলো কে এগুলোকে বড় করা দিল বলেন হ্যাঁ কি ভাই কে কে বলেন ওই আল্লাহ তালাকে চিনা আচ্ছা মায়ের পেট থেকে আসার সময় সারা অঙ্গ সব অঙ্গ নিয়ে আসছিলাম কিন্তু কেন দাঁত নিয়ে আসি নাই বলেন দাঁত দিতে পারত না মায়ের পেটে কেন দেন নাই বলেন বলে যদি বাচ্চার পেট থেকে মায়ের পেট থেকে যদি বাচ্চা দাঁত নিয়ে আসতো তো বাচ্চার নির্বুদ্ধিতার কারণে মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত এই আল্লাহ তালা এই বাচ্চাকে দাঁত দেন নাই কি নখগুলো আসছে কিন্তু দাঁত কেন আসে নাই কি ভাই আচ্ছা মায়ের পেটে নখ গেল থেকে মায়ের পেটে কেমনে নখ হইলো বলে এটা বুঝা যায় যে আল্লাহ তালা আছে কথা ঠিক না ব্যাঠিক বলে তো আল্লাহ তালাকে নিয়ে কি করা যায় আমাদের আচ্ছা আমি পানি ঢেলে দিলাম মুখে আমি পানি ঢেলে দিলাম মুখে এটাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত করা হয় আর একসাথে গবেষণা করা হয় সারা দুনিয়ার সমস্ত সাইন্স মিলে এক ফোটা রক্ত বানাক্ত দেখি কি রক্তের কোন ফ্যাক্টরি কি পৃথিবীতে আছে হয়েছে রক্তের কোন ফ্যাক্টরি একটা বাচ্চা নিয়ে আসছে কে জানি দশ বারো বছরের বাচ্চা কথা বলতে পারে না ওর সব ঠিক আছে ও কথা বলতে পারে না বলেন আমি আর আপনি কথা বলতে পারি তো কি পরিমাণ এহসান আল্লাহ তালা আমার উপরে দিস এইসানের শুরদায় করা সারাদিন বক বক করতে থাকা না সারাদিন জিজ্ঞিৎ করতে থাকা বলে আল্লাহ ওই এজন্য মেরে ভাইও দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ তালার আল্লাহ আল্লাহতালার মহাব্বতের চেয়ে দামি কোনো বস্তু পৃথিবীতে নাই আর যে কলি যে আল্লাহ তালার মহাব্বতের পরিমাণ বেশি এই মানুষটা আল্লাহ তালার কাছে এই পরিমাণ দামি আমাদের কাছে ওই ভাষা কোথায় যে আমরা আপনাকে বুঝাই এখানে যারা আলেমলা আমরা আছি আল্লাহ আমাদেরকে একটু অনুভূতি দিয়ে দেখ যে আমাদের দিলে আল্লাহ মহব্বত বড় জরুরি বলো জরুরি আল্লাহ মহব্বত ছাড়া আমরা টিকার রাস্তা নাই কেন টিকবে কেন টিকবো আমরা খামাখা তিনি আমাকে কেন রাখবেন বলেন তিনি আমাকে কেন পালবেন পালছেন তো অনেক বছর তো পালছে অনেক বছরই তো বলছেন না আমি যদি তার জন্য না হই তিনি আমার কেন হবেন দাম কদ্দুর এটা দেখুক সে বুঝুক সে যদি কেউ বুঝতে চায় যে আল্লাহ তালার কাছে আমার দাম কদ্দুর তো মুসানি বড় সুন্দর করে বলেন আল্লাহিয়া তিনি বড় সুন্দর করে বলেন ফালিয়া নাসি সে নিজের দিকে দেখুক তার দিলে আল্লাহ তার যদ্দুর আসন আল্লাহ তার কাছে তার আসন কি হয় জিরো হয় জিরো জিরো হতো না শুধু জিরো আসবে না বলকে মাইনাস জিরো আসবে বলুন যে আমরা না নামাজ পড়ি আমরা না নামাজ পড়ি তো কি মানান যে আমাদের নামাজ কানের উপরে উঠে কিনা এটাও সন্দেহ আছে আমাদের মরোনা বলতেছিলেন যে আমাদের নামাজে তো সব কথা মনে হয় শুধু যেই জন্য নামাজ পড়ছিলাম সেই কথা মনে নাই বাস্তবা বাস্তব বলে। আমাদের নামাজে কি কথা মনে না আসে কোন কথাটা আমাদের নামাজে মনে না আসে কিন্তু শুধু কোনটা মনে আসে না যে জন্য করছি নামাজ সেটা মনে আসে না আমি যার জন্য নামাজ পড়লাম তার কথা মনে আসে না কথা ঠিক না বেসি বলে এটা কোন কথা। এটা কি পরিমাণ কথা বলেন তো আমি নামাজটা পড়লাম যার জন্য তার কথাই আমার মনে হলো না কি হয় আল্লা গজব পড়ে না সঙ্গে সঙ্গে এই জন্যই হাজার বার আলহামদুল্লাহ বলা উচিত আমাদের করা হচ্ছে রহমতুল্লাহ বলেন হাজর বলেন যে আমাদের গুণা আমাদের নামাজ থেকে আমাদের গুণা আমাদের নামাজ থেকে ভালো আপনি তো না বুঝতে বুঝবেন না কথাটা বলেন যে আমাদের গুণা তো গুণা হয় নামাজ তো শিরিক হয় বুঝেন নাই কথা মনে হয় বুঝেন নাই বুঝবেন না মনে হয় আমাদের গুন গুন মধ্যে শুধুই শুধুই গুণা থাকে বরং প্রত্যেকেই চায় যে আমার গুণা কেউ না দেখো प्रत्येके चाह आल्ला बुझे ना कथा मना प्रत्येके चाहुना मध्य शिडिक आसें गुना आल्ला क्यों ना देखुक प्रत्येके चाहर गुना क्यों ना देखुक गुना की गुना এটা নির্বিজাল কি দেখি জন দেখো বেশি বত্তর নিল্লা এই কথা যদি না বুঝেন গিয়ে বলবেন উনি বলছেন নামাজ বত্তর গিয়ে এটা বলে ফেলবেন আমার জিকির আল্লাহর জন্য হচ্ছে না অন্য কোনো মাকসাদে হয় আমার জিকিরটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না অন্য কোনো মাকসাদে হয় আমার জিকিরটা কি মোহাম্মদুর রসুল্লা সাল্লামের তরিকা হচ্ছে না অন্য কোনো ভাবে হয় আমি তো আখরাত চাই আমি তো জাম্নাত চাচ্ছি আমি তো চাইতেছি আমি জাননাতে যাই আমার তরিকাটা তো আল্লাহর আল্লাহ রসুলের তরিকা থেকে এক জাল হঠলে তো এটা হবে না আরে কথা ঠিক না ব্যাপী বলে না কিভাবে বুঝালে বুঝবেন এখানে একটাই স্তু লাগাইতে হবে নাট লাগাইতে হবে নাট नाटर दाग आर मध्य पांच दाग आगे दागे नामले बस दागे दागे ना मिलने बस मिल बोले को ठीक हो बस हाँ दागे दागे बसा हो सूता बस कमारूज नहीं আমার সুযোগ না হলে না হলে লাগবে না আমি বুঝতে পারছি নি তো লাগাই দিলাম বসায় দিলাম বসলো না কথা আচ্ছা যদি এক সুদা বড় হয় হবে তো কি লাগবে তাহলে মানা মানা আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছেন যেভাবে করছেন যেভাবে চলছেন এর ব্যতিক্রম হলে হবে না বসাই দিতে পারলেন হবে না বুঝতে পারিনি মনে হয় হ্যাঁ এই যে গতকাল পরশু সবে মেরাজ রাজ চিল্লাইল সারা দুনিয়ায় আপনি বলেন তো আল্লাহ নবীর জমানা এটা ছিল কিনা। উত্তর হবে ছিল না তো এই হুজুরে কিল্লাই চিল্লাইল এই হুজুরে মাইক কিল্লাই লাগাইল এরকম হাজার হাজার বিষয় আমাদের ভিতরে ঢুকছে এই সব ঢুকছে মূল কি আপনি দেখতেছেন পাঞ্জাবি গাইতেছি দেখতেছেন মানুষ আমার মুফতি বলে মানুষ আমার আলেম বলে মূল বুনিয়াদ হলো সে আল্লাহ তালা কে চিনা আল্লাহ রসুল কে চিনা আল্লাহ তালাকে চিনা আল্লাহ তালা রসুলকে চিনা এজন্য মেরে ভাই আমি বলতেছিলাম যে আমাদের এখানে আসার মাকসাদ কি কেন ছুটে আসলাম আমরা আমরা এখানে আসছি কোনো না কোনোভাবে নি আল্লাহ তালার একটু মহাব্বত আমাদের দিলে চলে আসি কোনো না ভাবে আমাদের দিলে একটুখানি ফিকির আসে একটুখানি ফিকির আসে প্রত্যেকে প্রত্যেকে দিলের দিকে তাকান্ত যদি জিজ্ঞেস করি এখানে মনে হয় যে এই মজমায় আমাদের অনেকের দাদা নাই মনে হয় না দাদার বাবা আছে এখানে বলেন তো কারো কারণ দাদার বাবা আছে একজনের কারোর থাকতেও পারে কে জানে দাদার বাবা তো একজনেরও নাই আচ্ছা গেছে কই আচ্ছা সেখানে কি আমার যাওয়া লাগবে কিনা বলে উনি কি কি নিয়ে গেছে যাওয়ার সময় কি পরিমাণ সম্পদ নিয়ে গেছে दादारबना अपना दादार दादार दादार नाम कि नाम बोलें दादा दादा नाम तो नाम छाड़ा बाकी দাদার দাদার নাম কি কার দাদার দাদার নাম মনে আছে আমার মনে নাই আপনাদের কারোর মনে আছে দাদার দাদার নাম দাদার দাদার দাদার নাম কি কিন্তু উনি একসময় এই সমাজে ছিলেন কিনা বলেন উনি একসময় আপনার মতো পঁয়ত্রিশ বছর বয়স্ক ছিলেন কিনা বলেন আজকে কোথায় ঠিক তিনি যেখানে গেছেন আমিও সেখানে যাব এবং তিনি যে জমিন নিতে পারেন নাই তিনি যে দোকান নিতে পারেন নাই তিনি যে বাড়ি নিতে পারেন নাই ঠিক আমিও কিছু নিতে পারবো না কি ভাই তাহলে এবার বলেন তো আমারে কিছু শিখা দরকার কিনা আমারে কিছু বোঝা দরকার কিনা আমার ব্যাগে কিছু সামান ঢুকানো দরকার কিনা বলেন এই সামানের সামান তো ঢুকিয়ে নিতে পারবো না আপনার ব্যাগে একটু ফিকির দালাইয়া দেওয়ার জন্য আমরা মাসে মাসে জমা হয়েছি যে আমাদের দিলে একটু ফিকির চলে আসে যে আমি চলছি কিনে আচ্ছা গন্তব্য যে চিনে না মানুষ তারা কি বলে পাগল বলে না গন্তব্য চিনে না সে তা আমরা তো বেমালুম আমাদের গন্তব্য ভুলে গেছি মুফতিই ভুলছে গন্তব্য মুফতি যদি গন্তব্য না বলে একজনও রাগ করবেন না মুফতি যদি গন্তব্য না বলে সারাদিন পান খায় কেন ভুলছে বলেই তো বললাম না আমাদের কথা বলছি না আপনারা নারাজ না হন নারাজ হলে আম্ব বুষ্টি হোক আমার আখ সামনে আমি পান খেয়ে করি আমার আখরাত সামনে আমি পত্রিকা ঘোরে পড়ে সমানষ্ট করি আমার আখরাত সামনে আমি দোকানে বসে বসে সমানষ্ট করি আমার আখরাত সামনে আমি গল্প গুজব মেরে মেরে সমানষ্ট করি আমি কি মুফতি যে আমি কি মহাদ্দেশ বুঝেন কথা মনে হয় আমি না কবারের দিকে রওনা দিছি আমি না কোন দিকে রওনা দিছি আমি না কবারের দিকে রওনা দিছি আমার আমার ফিকির কথা আমার জিকির কথা যারা একটা একটা বিড়ি খানি পঞ্চাশটা করে বিড়ি খান আপনি আপনারেটের পিছনে জীবনে কত সময় গেছে যারা দশটা সংবাদ দেখেন আপনি আপনার জীবনে কত সময় গেছে কি ভাই অথচ আমি না কবরে যাত্রী আমার দাদানা কবরে চলে গেছে আমার বাবাও তো কবরে চলে গেছে আমার মাও তো কবরে চলে গেছে হইতে পারে অনেকের স্ত্রী কবরে চলে গেছে অনেকের ছোট ভাই কবরে চলে গেছে কি গেছে না আমার নাতি চলে গেছে আপনি আসেন যে কি লেগে আসেন আপনি আপনার একদিনের দাম কত আপনার এক ডলার দাম কত আপনার এক সেকেন্ডের দাম কত কি ভাই चले जाए পার যারা আল্লাহ নিজ হাতে বানিয়েছেন যারা আল্লাহ নিজ হাতে বানিয়েছেন আমি মহাদেশ আমি পিসান কি ভাই আমার এক হাজার মুড়িদ আছে চলবে এটা হাসনের মাদানে নী বলতেছে সব সময়গুলো গুলো গজব করতেছি কোন শান্তনায় আমার তিন দিন মাসে বের হয় না কোন শান্তনায় আমি পারিনা চল্লিশটা দিন জীবন থেকে বের করতে কোন শান্তনায় আমি পারিনা রমজানে দশ দিনের করতে কোন সান্ত্বনা আমি পারি না সায়তজীবি পড়তে কোন সান্ত্বনা আমি পারি না অথচ আমি নিশ্চিত চোখ বন্ধ করেন নিশ্চিত দাঁড়িয়ে আছেন আপনি হাঁসরে ময়দানে বলেন কি হবে বলেন প্রত্যেকে প্রত্যেকের ফিকি করেন বলেন কি হবে বলেন কটা গুণা করছিলেন ইব্রাহিম আলসালাম বলেন না আমাকে কটা গুণা করছিলেন ইব্রাহিম কটা গুণা করছিলেন নু ইসলাম কটা গুণা করছিলেন শুধু কেছিল ইন্না এটা আমার ছেলে শুধু এক কথা বলছিল এটা আমার ছেলে ছেলেকে ছেলে বলবে না তো কি বলবে আল্লাহ ছেলে না এটা বদ আমল এটা বড় দুষ্ট এটা তো ছেলে না এই শব্দের কারণে কে আমি পারব না আমাদের এখন নিচের কাপড় নিচে চলে যায় পেট মোটা হওয়ার কারণে শুধু একটু ঠাকুর নিচে মাঝে মাঝে লেগে যায় রসুলের দরবারে আহিসা কান্না শুরু করছেন সিদ্ধিকে اکبر ই রসুল আল্লাহ আপনি বলছিলেন টাখন তুমি জাননাতে যাও শুধু একদিনের জন্য কানতে শুরু করছে আবু বকর ফেল যান না আর হাজি আবু বকর তার এক লোক মাখানা খেয়ে ফেলছে খিদার কারণে এক লোক মাখানা গোলাম থেকে ফেলছে। তুমি এই খাবার তো আমি ইসলামের আগে ইসলামের আগে আমি একজনের কাছ থেকে ঝাড়ফুক করছিলাম ওই ঝাড়ফুঁক করার পরে তারা আমার কিছু খাবার দিবে বলছিল আজকে আমি ওই তাদের বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম আর দেখছি যে ওখানে বিয়ের অনুষ্ঠান চলতেছে তারা ওই কারণে আমারে কিছু খাবার দিয়ে দিস হাজুতে সিদ্দিক আকবর বলার ভিতরে হাত দিয়ে খাবার বের করে দিস বেরো হয়ে যাওয়ার উপক্রম হাত বললেন এক লোক তো বলে আবু বকর জানা আছে যে আবু বকর এটা কোন অমর শাল অমর শয়তান তোমাকে ভয় পায় অমর ফিল্ড জাননা অমর জান্নাত বলছে জান্নাতি এই পরিমান এই পরিমান দুই পাশে পচে গেছে আপনার চোখ ভালো হবে না তিনি বলছেন ভয়ে কানবেনা ওই চোখ আমার দরকার নাই যাকে জান্নাত রসুল বলছেন জাননা রসুল বলছেন ওসমান ফিল জানা হজ উসমান কবর পাশ যখন জাজি থাকতেন থেকে জান্নকে জানাদি বলে কোন আশায় আসি বলেন কোন ভরসায় বসে আছি বলেন মতেন না কি হয় আমি আমাকে বলছি মহতের পরের বস্তুতে নিবা না মত কি তৈরি হওয়ার সুযোগ আছে বলেন এই জন্য মেরে ভাইও চলেন আমরা নিহত করি ইনশাল্লাহ আল্লাহ তালাকে মহাব্বত করবো আল্লাহ মহাব্বত করলে যায় ঢোকান মাঝে মাঝে এই কথা বলেন না আল্লাহকে এই কথা মাঝে মাঝে বলেই ফেলেন আল্লাহ আমিনা আপনাকে অনেক মহাব্বত করি কি ভাই আমাদের হাজরতওয়াল্লাহ বলেন যে মাঝে মাঝে এইভাবে বলা আল্লাহ আমিনা আপনাকে অনেক ভালোবাসে কি এই চর্চা করা এই চর্চা করা নিজে নিজে ভাবা আমি কথা ঠিক না বেরিয়ে বলে যে সন্তানদের জন্য গুণাহের বাজার খুলে দিছি ওরা আমার পেছনে ছিল না সামনে থাকবে না ওরা আমার কেউ না ওরা আমার না ছিল না থাকবে ওরা যদি দিনদার হয় তাইলেই ওরা আমার ওরা যদি নামাজি হয় তাইলেই ওরা আমার ওরা যদি দিনওয়ালা হয় ইমানওয়ালা হয় তাইলেই ওরা আমার হাসুর শ্বশুর বাড়ি নয় হাসুর তামাশা নয় তামাশা নয় এই জন্য মেরে ভাইও আল্লাহ করে আল্লাহ তালা আল্লাহ তালার মহাব্বত আমাদের দিলে নসিব করে দেবে আল্লাহ তালার বরত্বের কথা শোনার দ্বারা আল্লাহ তালার মহাব্বত দিলে আসে এজন্য দেখেন সারা যেভাবে ছড়াইছে ও হো আল্লা তালিফাতের কথা কোন ইহুদির সামনে বলেন সেও না করবে না সেও বুঝে হ্যাঁ এটা তো ঠিকই কথা ঠিকই তো কয়েছে ঠিকই তো কয়েক আমার বানানো তো আল্লাহ কথা ঠিক ম্যা কোন ঠিকই তো বলছে আমার বানানোলা তো আল্লাহ আল্লাহ তালার সিফাত আলোচনাই আমাদের মধ্যে নেই কোরআন কেরিমেশ মা তার মধ্যে কি লেগা তো জানো না তিনি সে সব করেওয়ালা জাননা কেন তিনি যে খাবি তিনি যে তোমার সবকিছুর খবর রাখেন কি ভাই উচিত ছিল তুমি যেটা বলো আমি সঙ্গে সঙ্গে শুনি মুখে আসলে সেটা শুনি দিলে আমি আলিম আমি জানি আর কি লাগে বলেন আমি আমি শুনি আমি শুনি কি কি শুনেন আপনি তোমার দিলের দিলের ভিতরে যেটা আসে মুখে আসে নাই আমি সেটাও জানি কি দেখো তুমি আমি সব জানি বলে সুদূর তোমার দিলের মণি কোঠায় কি কি ভাসে আমি সেটাও জানিং দিলের মণিক ওটা যেটা সেটাও জানি যেটা মুখে বলি মনে করি না শুধু কবরের মাটিতে সোহা দিছে তোমার এটা মনে করিও না তুমি তোমাকে সেখানে পেশ করা হবে এমন এক সত্তার দিকে যিনি তোমার জীবনের সব জানতেন তিনি তোমাকে বলেও দিবেন বিমা তোমরা জীবনে যা করেছ সব বলে দিবে আমি সব লিখি রাখছি কেবল আমাঙ্কা তারপরে কি রাখছে ওরা লিখে রাখছে যদি এদেরকে না দিতাম তবুও অসুবিধা ছিল না কিন্তু দিয়ে রাখছি তোরা ডল লাগাবান লেগা তুমি যেন সতর্ক থাকো মনে আছে আমাদের এখানে যে আছে কোনোদিন মনে কারার করা যাবে না তুলে রাখতেছে। শুধু অডিও চলে না ভিডিও সহ তো কি হয় তোলে কি তোলে না বলেন না কোথায় এই আলোচনা কোথায় আমাদের হ্যাঁ এই আলোচনাগুলো যদি মাঝে মাঝে না হয় তো আমাদের দিলের অবস্থা কি দাঁড়াবে বল যা দেখছি তাই তো হয়ে গেছে আল্লাহ তালাকে চিনা শুধু এর দুর এর মনে করেন না আল্লাহ তালা আমাকে দেখে বলেন বলেন কি বলছি বলেন আবার বলেন मारे, लगे मकुम देखे लग ब সহজ হয়ে যায় বলেন তো আচ্ছা সবক নেন এইটা আজকে সবকা মা কুম বলেন আল্লাহ আমার সাথে আছেন বলেন আল্লাহ আমার সাথে আছেন আমার সাথে মুখে এই শব্দ বলছেন মুখে নাই বুঝেন না কুম অ আমি তোমার সাথে আছি অনায়ত অফিস আনিন অনায়ত আমি আমালিন وما تتلو منه من قران وما تعملون من عمل الا كنا عليكم شهودا تستفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذره في الاض ولا في السماء ولا اصغر من ذلك ولا اكبر الا في كتاب مبين رب العالمين বলেন তুমি যে আমলই না কেন যে আয়াতই পড়ো না যে কোনো কিছু তুমি করো কেন وما تتلو منه من قران হুজুর সূরা ইউনুস বলছ না কেন হুম তুমি যে হালতে থাকো না কেন তুমি যে আয়াতে পড়ো না কেন তুমি যে আমলেই করো না কেন আমি আল্লাহ তোমার সাথে সাথে থাকি আর কি বলতো আর কোন দিলে আমি বুঝদাম। আর কি কথা বললে আমি বুঝদাম। এবার বলেন সেটা জমিনে হোক চাই থেকে ছোট কিছু হোক চাই যারা থেকে বড় থেকে বড় কিছু হোক কিতাবি মুবিন আমি কিতাবের মধ্যে সব লিখে রাখছি কি এগুলো কি বলতেছে আমি এখন আমার ভাইয়ের কাছে আছি বলে আমি রব তার তোমার কাছ থেকেও তার কাছে আছে কি ভাই কি ভাই বাবুল আলমিন কোথায় বলেন কি কাকে ধোকা দেওয়া যাচ্ছে না জমিনকে ধোকা দিতেছি না কারো ধোকা দিতেছি নিজে ধোকা খাচ্ছি কথা ঠিক না ব্যাপক বলে মেরে ভাইও অথচ رہے আপনাকে دیکھیں আপনি নীল ছবি দেখতেছেন তিনি আপনাকে দেখেন আপনি হারাম দেখতেছেন তিনি আপনাকে দেখেন আপনি হারাম খেলতেছেন তিনি আপনাকে দেখেন আপনি হারাম লিখতেছেন তিনি আপনাকে দেখেন আপনি হারাম লোকমা তুলছেন তিনি আপনাকে দেখেন তিনি আমাকে দেখেন বলেন না বলেন না তিনি আমাকে দেখেন কে কাকে দেখে আল্লাহ আমাকে দেখে কখন কখন দেখে কখন কখন দেখে না হ্যাঁ শুধু নামাজের মধ্যে দেখে না বাইরের বাইরেও দেখে না বাজারেও দেখে দেখে না শুনলে কি অবস্থা হবে কখন হ্যাঁ উফায় নাই যে তো নাই নাইফায় নাই আরে এর তো নাই বুঝি যে এই শব্দ যদি বুঝতাম তবুত একটা কথা ছিল আমি এই কথাটা যদি বুঝতাম তবুও একটা কথা ছিল আমি পারিনা এটাও যদি আমি কিছু করতে পারি না অর্থাৎ ছয়তন আমাদেরকে আমাদের গোটা আখরাত ভুলাইয়া দিছে আল্লাহ কে ভুলাইয়া দিছে রসুল কে ভুলছে আখরাত কে ভুলিয়া করণীয় কি ভুলে আছে ভুলাইতে ভুলাইতে ভুলাইতে এরকম হয়েছে যে আমি মুসলমান বাস্তব নয় বাস্তব বলেন এই জন্য মেরে ভাই হোক সময় তো হয়ে যেতেছে কটা বাজে হয় কি ভাই الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله সঙ্গে সঙ্গে গুনাত তো হবেই স্বাভাবিক কথা গরু গুণা করে না ছাগলে করে না জগতের কোনো জানোয়ার গুণা করে না কোনো ফেরস্তা গুণা করে না আসমান গুণা করে না জমিন গুণা করে না সমুদ্রের কোন জানোয়ার গুণা করে না জঙ্গল ইমান ছাড়া অন্য কোন গুণায়ের কোন দাম নাই ইমান ছাড়া কি নেম দাম নাই গুন দাম নাই কন্যা ইমান ছাড়া বলেন না তার গুনায় কি আর হোক বাই নাই তার তো কি নাই বলেন না মুসলমানের মো মেনের গুণা হয় কার বলেন এবার বলেন কিছু গুণা হয়েছে নি আপনার এখানে যারা আছেন আমরা যারা আছি গুনা হয়েছে না কিছু কিছু ওলামা একরম বলেন কিছু গুণা হয়েছে নি বলে মোমেন কারা মোমেন হলো তারা যাদের কিছুটা গুণা হয়ে যায় অথবা কিছু গুণা যদি তারা করে ফেলে অথবা কোনো জুলুম করে ফেলে দাকারুল্লা সঙ্গে সঙ্গে বলে আল্লাহ সঙ্গে সঙ্গে কি বলে এরা সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে আল্লাহর সিফাতের কথা মনে করে আল্লাহর ইনসাফের কথা মনে করে আল্লাহরের কথা মনে করে আল্লাহ তালার সামনে দান মনে করে আল্লাহর ওয়াইদের কথা মনে করে আল্লাহর ওয়াদার কথা মনে করে আল্লাহ কেন গুনা করে ফেললাম এখন আমাদের কি মনে হয় কথা কিে লগে মনে হয় যে আল্লাহ হয়ে গেছে বলেন তো তো মুভমেন্ট হইলো যে আল্লাহ গুণা হয়ে গেছে আল্লাহ গুনা হয়ে গেছে মনে না আসে হইলাম কি ভয় গুনাকে গুনা মনে হয়নি হাজারো মুভমেন্ট আছে গুনাকে গুনা মনে হয় না কথা ঠিক না বলে না গুনা যে গুণা এটা তো মনে হয় না কি ভয় হ্যাঁ তো বুঝে না মুসলমানের বিয়ে কি অবস্থা বাক্কা বাক্কা মুসলমান তার মেয়ের বিয়েতে কি না কি মুসলমানের মুসলমানের অনুষ্ঠান কি না হয় কি বহুবার জেদের কি না হয় কি পরিমাণ গুনা হয় কি ভাই ফয়লা বৈশাখীতে কি পরিমাণ গুণা হয়েছে ঢাকাতে পয়লা বৈশাখী জাপ দিতেছে না এখন মালিককে কালবৈশাখী যে লাল বৈশাখী হয়েছে লাল বৈশাখী যে কাল বৈশাখী হয়েছে নিশাখী হয়ে গেছে কি পরিমাণ কালবৈশাখী হয়েছে কি হয় কিন্তু এই শব্দই তো বুঝি না আবার এই শব্দও তো বুঝি না এখন আবার একশো ধান সারা বাংলাদেশের একশো ধান সব ধুবে চলে গেছে এটাও তো না লাল বৈশাখী কি হয়ে গেছে লাল বৈশাখী কাল বৈশাখী হবে তোমার হাতি ঘোড়া এগুণে আরে না মঙ্গল শোভাযাত্রার হাতি মঙ্গল শোভাযাত্রার ঘোড়া মঙ্গল শোভাযাত্রা আরে না কথা বলেন না ওগুলো তো এক একটা দেবীর বাহন এটা এটা দুর্গার বাহন ওটা শীতার বাহন ওটা কালীর বাহন ওটা লক্ষ্মীর বাহন এক একটা দেবীর বাহন এগুলো নিয়ে প্রচার করো তো দাম হইব এটা হইব সেটা হইব তো আম এগুলো রুখাইতে পারে না বৃষ্টি কি ভাই তাহলে গুনা গুনা মনে আসেনি হ্যাঁ গুনা গুনা তো মনে আসেনি গুনা যে এটা আজাব এখন যে আজাব হইতেছে আজাব মনে আসেনি এটা যে আজাব না প্রাকৃতিক দুর্যোগ আজাব শব্দ কি ঠেকাও না হাজার হাজার হাঁস মরে যেতেছে গিল ঠেকাও না লক্ষ লক্ষ হেক্টর জমিনের ধান সব নষ্ট হয়ে গেছে তো ঠেকাও না গুনাকে তো ঘুনা মনে হয় না এরা যখন কোন গুনা করে ফেলে অথবা কোনো জুলুম করে ফেলে সঙ্গে সঙ্গে বোয়া উঠে আল্লাহ কি বলে উঠে সঙ্গে সঙ্গে আল্লাহর কথাই মনে হয় আপনি একটা কর্মচারী আসতেন আপনার দোকানে বলে সাম করেন তার উপরে অনেক কিছু তাকে দেন প্রতি মাসে তাকে বাড়তি বাড়তি টাকা দিয়ে দেন সে যদি কোনো নাফর মানি করে সে নিজের নিজে কী করে নিজেই নিজে কি বলে জানেন আরে ক্যামেরে মালিকের লোক এত বড় নাফর মানিটা করিলাম বলে কি বলে না বলে যে মালিক আমার এত এত ভালোবাসে সে নিজে নিজে কি পরিমাণ দিলে দিলে কি ভয় থাকে ঠিক না ব্যাটে বলে না এখন নামাজ যে পড়ে নাই এবার কাল কার দিলে এসে ওহো আর আল্লাহ যাদেরকে দিছে আমাদের হাজি সাহেব আশ্চর্য এক কথা আমাদের এই জায়গাটা যিনি দিচ্ছেন হাজি বাবুল সাহেব আছেন কিনা আমার জানা গত পরশু ওনার দফতরে ওনার অফিসে আমার জোহর নামাজ পড়ার কথা ছিল এই জন্য উনি ওনার ইমামকে ফোন দিয়ে দিয়েছেন আপনি আইসেন না হুজুর আসবে আমি নামাজ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওনার ওখানে যায় নামাজ পড়তে পারিনি হাজি সব আমার বহুতই রাগ করে ফেলছেন তুজুর আমার জামারটা ছুটে গেছে আপনি আসবেন বলে আমি আমার ইমামকে মানা করছি অথচ আপনি আসেন নাই তুমি আমার জামারটা ছুটে গেছে আমরা আমরা করছি কিন্তু জামাত আমার ছুটে গেছে যদিও আমার রাগ করছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন আমার কাছে খুব ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আমাদের আজিবাবুল সাহেব আপনাদের খাবারের আজকাল খাবারেরও যিনি মেহমানদারি করতেছে। তিনি আমার সাথে হজে গেছেন আর বলেন যে হুজুর ধীরতার সাথে বলেন যে হুজুর সাথে হজে যাওয়ার পর থেকে এই পর্যন্ত আমার কোনো দিন জামাত ছুটে নেই এবং ছয় ছুটে না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ফকের সফর আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব এবার আমাদের সফর সঙ্গী ছিলেন আলহামদুলিল্লাহ ছয় তসবি ছুটে না জামাতও ছুটে না আলহামদুলিল্লাহ আমাদের হাজি দীপ্তি আকরামুল্লা সাহেব আলহামদুলিল্লাহ বিশিষ্ট শিল্পপতি একজন আলহামদুল্লাহবি ছুটে না জামাত ছুটে না আলহামদুল্লা ভাই এবার হজের সফর থেকে দাঁড়িয়ে নিয়ে আসছে যদি আমার গুনায়ের পরে আল্লাহর কথা মনে উঠে বলেন গুনায়ের পরে কি তাহলে আপনি আপনাকে বলতে পারেন যাক আলহামদুল্লাহ আমার ইমান একটু এলো আছে ইমান কি যায় না এখনো মুছে যায় না ইমান কি ইমানে সৃষ্টি নয় একটুখানি আছে কিছু আছে তো কিছু দি চলব নাকি হাস মাদানে কিছু দিয়ে চলব হ্যাঁ গাড়ি কিছুটা ঠিক আছে রাস্তা যাইব নাকি কথা বলে না কারণ মটরসাইকেল কয় কিছুটা ঠিক আছে যাইবনি রাস্তা তো মটর সাইকেল কিছুটা ঠিক আছে ওই ফারে জানা তো ইমান কিছুটা ঠিক আছে জান নাতে ক্যামেরা দৌড়িয়ে কি ভাই ইমান কিছুটা ঠিক আছে কিছুটা দিয়ে চলব নাকি না কোনটা কিছুটা দিয়া চলে হ্যাঁ বলেন কিছুটা দিয়ে কোনটা চলে আট টাকার খাসি সব মশলা মাসি সব ঠিক আছে লবণ দিলেন না খাওয়া যাবে এক ভাগ দেয় নাই হ্যাঁ আরে কিছুর কিছু এটা এটা খাসির তুলনায় লবণ কি বলেন শুধু কিছুটা কিছুর কিছু হাজার ভাগের এক ভাগ কি তো এটা ছাড়া চলে না আর আমাদের সব আমাদের গাড়ি জানাতে চলে যাবে সব আছে দুই টাকার নাই কথা বলানো হাওয়া কয় টাকা মোটরসাইকেলের সাক্ষার হাওয়া কয় টাকা এটা নাই যাবে গাড়ি যাবে সব তো আসে আচ্ছা আমাদের যারা হাওয়ার ব্যবসা করে ওই যে চাকর হাওয়া লাগায় কাছে টন হাওয়া আসে আছে তো বাতাস নি। তাহলে গাড়ির কিছু অংশ তার কাছে আসেনি তখন হাওয়া দিবার যেতে পারব নেই কথা ট সাহেব বলে হাওয়া দিয়ে বাড়ির যাবে সেদার বহু কিছু তার কাছে আছে বাড়ি যেবনি তার এবার বলেন তো ইসলামের কিছু কিছু আছে বাড়িতে কেমনে যাবেন বলেন জান্নাতে কেমনে যাবেন দৌড় দিবেন সঙ্গে সঙ্গে জাননাতে সব বুঝি বুঝি ও আমি অমুক রুজুরের মরি আমি দোক দিয়া জানাতে যাবো ভূতে কিলাইছে তো ভূতে পাইছে তো কি ভাই আমি তো অমুক মাত্র মহাদ্দেশ দোক দিয়ে জানাতে যাবো গা আমিতো বড় মুশিদ ক্ষতি দোক দে এরা যখন কিছুটা গুনা হয়ে যায় সঙ্গে সঙ্গে বলে আল্লাহ গুনা হয়ে গেছে সঙ্গে বলে আল্লাহ মাফ করে দেন কি বলে বলেন এই শব্দ এই শব্দ শুনে রাখেন এই শব্দ যদি কোনো মুসলমান আল্লাহ মাফ করে দেন এই শব্দটা শিখে নিল এই শব্দটার উপরে যদি কোন মুসলমানের জিব্বা নর্তি শুরু করলো আল্লাহর কতম খেয়ে আশা করা যায় এই মুসলমান মরচে দেরি হবে জানাতে যেতে দেবে এক শব্দ শিখেন এক শব্দ আল্লাহ মাফ করে দেন বলেন আবার বলেন কারণ নবগুলা রীন বলছেন হস্তক ফারুলি দুনুবিহীন গুনা হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে হস্তক ফরুলি দুনুবিহীন এবং সঙ্গে সঙ্গে বলে হস্তক ফরুল্লা কি বলে কতবার কতবার বলবেন এই যোগ করব শুধু একশো বার নোট এন উপাতে নোট নাই কি? না আচ্ছা পাঁচশো কারণ পাঁচশো ডলারের উপরে নোট নাই ডলারের নোট কত পাঁচশো এক হাজার ডলারের নোট আসেনি ইরানি ইরাকের মুদ্রা দশ হাজার দিনার আছে একসাথে একসাথে নোট আছে দশ হাজার দিনার দশ হাজার দিনারের দাম নাই দশ রিয়াল বুঝেন নাই কথা একবার একবারটা আমার হাতিয়ে দিয়েছে দশ হাজার দিনার আমি তো পাগল হয়ে গেছি কে বা রে এটা দিয়ে তো পুরা কুমিল্লো কিরম যাই হোক দশ দশ রিয়াল ধরা দিস তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় নোটের সংখ্যা কত কতদূর পাঁচশো দলা পাঁচশো চলেন পাঁচশো বার ইনশাআল্লা ইনশাল সবক বেশি আচ্ছা যার গুনা যে তিনি এটাই বালা এটা বালা ঠিক হ্যাঁ তাহলে কতবার কই তৈরি হ্যাঁ গনা হয়েছে কার কার কতবার কমপক্ষে এক একসাথে একশো বার করবেন কমপক্ষে একসাথে কতবার সকল মুসলমান তসবি নেবেন সকলেই তসবি নেবেন আমরা আমাদের গাড়িতে তসবি রেখে দিব বালিশের নিচে একটা তসবি রেখে বালিশের নিচে কেন নিব এটা এটা নিলে ধীরে ধীরে অভ্যাস হবে ধীরে ধীরে কি হবে আল্লাহ আমাদেরকে তাও তাহলে প্রথম হল জিকির এরপর হলো এরপর হলো কি বলেন এই জন্য কমপক্ষে রোজানা একশোবার নতুন আসছেন এখানে যারা আজকে প্রথম আসছেন আপনারা আবদুল্লাহ বলেন আমাদের নবীজি জীবনে কখনো এক নিঃশ্বাসে দুইবার বলেন নাই তাহলে এটা এক নিঃশ্বাসে একবার বলা আওয়াজ কেমন দিবেন আপনার কাম আপনার দিল আপনার জবান আপনার দিল আপনার জবান আপনার কান এই আওয়াজে যদি জিকির অভ্যস্ত হই ২৪ ঘন্টা চলা সহজ চব্বিশ ঘন্টা চলা কি বলেন সহজ নির্দিষ্ট কাইফিয়াতে যদি জিকি শুরু করে দেয় তাহলে চব্বিশ ঘন্টা চলবে না নির্দিষ্ট সময় চলবে আর জিকিরের রকুল আলমিনের চাহিদা হলো চব্বিশ ঘন্টা চলা জিকিরের চাহিদা হলো ক্যাথি বা বেশি বেশি করা বলেন বেশি বেশি কি বেশি বেশি করা এজন্য মেরে ভাই दिल एकदम चोख बंद करें आवाज़ एकदम ही कम दिया इनशालाप समय जिक्र करो एरपर हमारे सामने आलहमदुल्ला आज के बहुत बड़ो मजार संबाद आज উজানির বিশুর আমাদের মাহফিলা আসছেন আজকে আলহামদুলিল্লাহ তিনি আসছেন আলহামদুলিল্লাহ আরো অনেক আসছেন আলহামদুলিল্লাহ অনেকছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা দূরে চলে যাবেন সময়ের কারণে আমরা সবাইকে মেহমানদারি করা যাবে না ইনশাআল্লাহ আমাদের উজানি হজরত একটু পরেই আসবেন ইনশাল্লাহ অল্প সময় কথা বলবেন এরপরে তোয়া হবে এর আগে আমরা ইনশাল্লাহ জিকির আমাদের সামান্য জিকির সেরে নেই আমরা কমপক্ষে রোজানা একশোবার সুবহান একশোবার কি আচ্ছা এই শব্দটা এই শব্দটা শুধু এই বার করি হয় তা আমল নামা কেমন হবে কি হয় যদি এক বার হয় আমল নামা কেমন হবে এই শব্দটা জন্য শুদ্ধ করা শুদ্ধ আমি বলছি আপনি শুনেন শুভানুভহান একনিশেষে কয়বার এক নিঃশ্বাসে একবার শুদ্ধ করে সুন্দর করে শুদ্ধ করে সুন্দর করে কখনোই হাঙ্গামা করে নয় আওয়াজ দি চিল্লায় চিল্লায় মাথা ফাটায়া ফাটায়া নয় দেওয়াল উড়া ফেলায় ফেলা নয় হাজারো মানুষের ঘুম নষ্ট করে নয় বলতে আমার জিকির হবে আমি যাকে ডাকছি তিনি শুনবেন আমার দরকার তাকে না। আমার দরকার কাকে আমার দরকার তাকে না। না আপনাদেরকে শোনানো খুব দরকার কি ভাই তো তাকে ডাকলে কেমনে ডাকতেব তিনি তো তোমাদের সাহার কাছে আর তোমরা কাকে ডাকছ তোমরা যাকে ডাকছো তিনি তো সব শুনে না তিনি তোমাদের কাছে আসেন কেন হবে কেন আফলাফি করতে হবে বলেন হাসরের মাদানে কি জবাব দেওয়া সহজ হবে হাঁসরের মাদানে যদি রসুল বলেন তুই কেন এটা করলি তোমাকে জিকির করতে বলেছি তো রসুল যেভাবে করেছেন সেভাবে করো আখিরত কে চাও ক্যাথিরা বেশি বেশি করে জিকির করো তাদের জন্য আর কারোর লেগে রসুল উত্তম নমুন কিন্তু করে আল্লাহর কসংখে বলা যেতে পারে রসুলের জিকিরের সময় মাথা নড়ে নাই জিব্বা নড়েছে এটা লেটেস্ট মহাদেশ মাসা রাসুলের জিরের সময় শরীর নড়ে না ই জিব্বা নড়েছে জিকিরের সময় শরীর নড়বে না জিব্বা নড়বে জিকিরের সময় শরীর নড়বে না জিব্বা নড়বে জিকিরের সময় শরীর নড়বে না জিব্বা নড়বে হ্যাঁ আমি যখনই আপনার ঠোঁটের দিকে তাকাই আপনার ঠোঁটকে ন এভাবে জিকির করা তাহলে ইনশাল্লাহ এক এক জিকিরে কোটি কোটি ওখানে তো দশ কোটি বসেন নয় ওখানে তো একশো কোটি বছর নয় ওখানে তো এক হাজার কোটি বসেন নয় ওখানে তো লাহ আমার ওই লাহ জান্নাত সাজবে কি দিয়া এই নামাজ দিয়ে কি হয় এই নিশ্চিত করেন যে আজ থেকে আমরা জামাতের সাথে নামাজ করবো ইনশাআল্লাহ আজ থেকে কি সাথে নামাজ কিবো ইনশাল্লাহ আর প্রতিদিন কিছু না কিছু জিকির করবো ইনশাআল্লাহ জিকির এত মজার বিষয় আপনি গাড়িতে বসে বসে জিকির করতে পারেন কোনো অসুবিধা হবে না আপনি চলতে চলতে জিকির করতে পারেন কোনো অসুবিধা হবে না আপনি ব্যস্ত মানুষ অফিসে বসে বসে জিকির করেন কোনো অসুবিধা হবে না আপনি মসজিদে প্রতিদিন মসজিদে আসেনি তো আলহামদুলিল্লাহ শূন্যতার ফরজের মধ্যখানে আপনি জিকির করেন আসর নামাজে আসছেন আসর থেকে মাদ্বীপ জিকির করেন মাদ্বীপ থেকে কতক্ষণ জিকির করেন ঘরে যান সারা দিন পারেন নাই এবার ঘরে লাইট নিভে ফেলছেন বিস্তার ছুঁয়ে পড়ছেন তোমার সহজ না কঠিন বলেন তো এই সহজ জিকিরটাকে আমরা কঠিন কেন করে ফেললাম না জানার কারণ কথা ঠিক না এই জন্য কমপক্ষে রোজানা একশোবার শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো শুভানো سبحان <clicking>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 Subhanallah <Sýst> <Sýst> <Sýst> Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhan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 সর্বোচ্চ সর্বোচ্চ তিন মিনিট বিশ সেকেন্ডে সর্বোচ্চ তিন মিনিট বিশ সেকেন্ডে তিন মিনিট বিশ সেকেন্ড লাগছে শুদ্ধ করে সুন্দর করে পড়ে তিন মিনিট বিশ সেকেন্ড লাগছে সর্বোচ্চ তিন মিনিট বিশ সেকেন্ডে রসুল করিম সল্লাহ তাল আলী ও সাল্লামের ঘোষণা মতে এই মুহূর্তে আমরা একশোটা গোলাম আজাদের সমপরিমাণ পরিমাণ ছাওয়া পেয়ে গেলাম কতক্ষণ লাগছে এবার বলেন তো আপনার জীবন থেকে কত মিনিট চলে গেছে সামনে কত মিনিট বাকি আছে জানা নাই। আমার জীবনের মিনিটের সংখ্যা আমি হিসাব করছি আমি মিনিট হিসাব করছি আমার জীবনের মিনিট আপনিও পারবেন আপনি আপনার চব্বিশ ঘন্টাকে ঘন মিনিট বানান চব্বিশ ইন্টু কত ষাট হয়েছে নি একদিনে মিনিট হয়েছে নি এবার ইন্টু তিরিশ এক মাসের মিনিট হয়েছে নি এবার ইন্টু বারো এক মাসের मिनिटर हिसाब गोलम आजादे करा से, से बदमशी আর এটা আগে বলছি পুঁজি আমার শুধু এগুলো আর কিছু যাবে না এটা আমি আগে বলে নিছি আমার শুধু এগুলো আর কিছু যাবে না আর এই পুঁজি আমি ঢুকাইলাম না তা আমি বদনশীল আর কবে ঢুকাবেন মৌতের আগে না মতের পরে মতের আগে না মতের পরে মতের আগে তো মৌতের আগটা কখন থেকে শুরু ইনশা আল্লাহ আজ থেকে আল্লাহ প্রতিদিন কমপক্ষে সকালে একশো বার সন্ধ্যা একশো বার এই আমল আমি করবই করবো ইনশাল্লাহ দুই নম্বরে কমপক্ষে রোজানা একশো বার আলহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্হামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা হমদুলিল্লা আলহামদুলনা আলহামদুলিল্লা আলহামদুলিল্না আলহামদুলিল্না আলহামদুলনা আলহামদুলিনা আলহামদুলিল্লা আলহামদুলিনা আলহামদুলিল্লা আলহামদুলিনা আলহামদুলিল্লা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 খানোলেন না হালুখানা একশো বার যদি কেউ আলহামদুলিল্লাহ পরে আল্লাহ আল্লাহ রাস্তায় সর্বোচ্চ তিন মিনিট ২০ সেকেন্ডে কে করবে কে করবে আমি করবো ইনশাল বলেন ইনশাল মতের পরে খতম করা দিবেন পরে খতম এক মতের আগে না মতের পরে করবো ইনশাল শুধু শুনে না করা আচ্ছা পুলিশ যদি ট্রেনিং সেন্টারে পুলিশ অফিসার শুধু নতুন রিক্রুট করা পুলিশদেরকে শুধু শিখাইয়া দিল এই পা এভাবে মারবা এভাবে মারবা এভাবে মারবা এবার পুলিশ অফিসার যায় ঘুমাইছে এবার অবলেন তো দেখি ওরা পুলিশ হইব না জীবনে হ্যাঁ পুলিশ হবে সেনাবাহিনীর অফিসার নতুন রিক্রুট করা সৈনিকদেরকে শিখাইয়া দিল হাত এমনে মারবে এমনে মারবা পা আপনে মারবে এমনে মারবা এবার সেনাবাহিনীর অফিসার বাইত গেছে গা কত র বাই দিকে যা এক মাস পরে আইস সৈনিক হইব না আমাদের অবস্থা হুবহু তাই আমরা আপনাদেরকে বলে দিয়ে যাই বাস্তবেন একসাথে কোন মসজিদে করছেন জীবনে আমি আপনার মসজিদে করছি বলবো আপনার মসজিদে করছি আলহামদুলিল্লাহ বলে তাহলে কি শুধু বলে দেওয়া না করাই দেওয়া মানস কি বলেন শুধু বলে দেওয়া না করা দেওয়া আমরা আলহামদুলিল্লাহ করাছি আলহামদুলিল্লাহ এবার বাড়িতে যাইতে যেতে করবো ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ তিন নম্বর সবক কি আল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাভ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ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 الله a açıvar Allah a açılar Allah a açılar Allah a açılar Allah a açıbar Allah a açıvar Allah a Allah Allah a açılar Allah a açı Allah a Allah a açıvar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 বর হম আকবর হম রসুল এ করিম সাল্ল তালি ওসাল্লামের সাথ করেন একশোবার যদি কোন মুসলমান আল্লাহ আকবর বলে আল্লাহ নবী বলেন একশোটা ওট কোরবানি করলে যে সবাব আল্লাহ তালা থাকে সে সবাব দান করবে প্রতি বছর একবার করে কোরবানি করলে একটা করে একশোটা করতে একশো বছর লাগবে দুইটা করে করলে ৫০ বছর লাগবে তিনটা করে করলে তিরিশ বছর লাগবে আর তিন মিনিটে একশোটা ওট কোরবানি করার স্বভাব আমরা পেয়ে গেলাম চুর্থ নম্বর সবক হইল রোজানা একশো ভাত একদম মৃদু আওয়াজ আওয়াজ যেন আসতে হয় আপনার দিল আপনার জবান আপনার কান আপনার দিল আপনার জবান আপনার কান ল না একবার সাহা হিসাই হসহিসালি সাহুাল্লাহ হম হিমস্ন صلى الله وسلم كم فقره रोजाना 100 بار كم فقره الله استغفر الله استغفر الله استغفر الله واتوب الي استغفر الله واتوب الي استغفر الله واتوب الي ফির ফিরফুরুল্লো ইলাই আস্তব ফিরুল্লুব ইলাই সকলে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি ভাই মজা হয়েছে কিনা বলেন এভাবে যদি জিন্দিগি আজ থেকে মৌত পর্যন্ত রোজ কিছু কিছু সময় জিকির করি তো আশা করা যায় কবরে কিছু পুজি নেওয়া যাওয়া যাবে কি বলে আল্লাহ জাহাতের কাছে আশা করা যায় কিছু পুজি নিয়া কি কবরে যাওয়া যাবে এই মেরে ভাইও চলেন নিয়ত করি আজ থেকে ইনশাল্লাহ আজকের আমাদের এই মজমার এই মাহফিলের শবক হইল আমরা জামাতের সাথে আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বো ইনশাল্লাহ এরপরে রোজানা কমপক্ষে এই ছয় তসবি দুইবার আদায় করব ইনশাআল্লা ইনশাআল্লাহ আমরা যখন সামনে আরও আসব ইনশাআল্লাহ তসবি আরও বাড়তে থাকবে ইনশাআল্লা আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাও ফিক দান আমাদের অনেক মা বোনরাও আসছেন আল্লাহ তালা আপনাদেরকেও তাও ফিক দান করেন অবশ্যই আমরা চলতে ফিরতে জিকিরের অভ্যাস করি জিকিরের চেয়ে দামি কোনো সম্পদ পৃথিবীতে আর হইতে পারে না আমাদের পুঁজি কিন্তু জিকির আমাদের পুঁজি কিন্তু কি বলেন জিকির আমাদের পুঁজি জিকির আমরা যখন শূন্যত মতো জিকির ছেড়ে দিছি তেবার হাজার হাজার মানুষ বেদাত মতো জিকির শুরু করছে কথা ঠিক না ব্যাঠিক বলেন আটচশীতে জিকির আছে বান্ডারিতে জিকির আছে হাজার হাজার জিকির আছে লেকিন যদি সুন্নতের খেলাক হয় দুই আনার দাম নাই। বলেন শূন্যতের খেলাফ হয় দুই আনার কিনে বলেন দাম এই আমরা যে এখন একটু জোরে জিকির করছি এটা মূলত আপনাদেরকে শিখাবার জন্য করছি আমরা শিখাবার জন্য করছি সামনে আল্লা আল্লাহ যদি বাঁচা রাখে আমরা ইনশাআল্লাহ আরও দুই এক মাস গেলে আমরা এভাবেও করব না একদম বিনা আওয়াজে এখানে বসে জিকির হবে ইনশাআল্লাহ আমরা বলব যে আমরা ছয়তবি শেষ করে নিব এরপরে বয়ান শুরু হবে কিন্তু যেহেতু আমরা এখন পারি না এই জন্য আমরা শিখার জন্য বলতেছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের সামনে একজন মেহমান হজরত মৌলানা ফজল আলাহিদাহাদানির বর্তমান বিশ্ব হুজুর যিনি হজরত কালি ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ নাতির ঘরের ছেলে আল্লাহ তালা হজুরের হায়াতের মধ্যে বরকতদান করেন আমরা যেহেতু বৃষ্টি বাদলের কারণে অল্প সময়ই আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে সময় নিব ইনশাআল্লাহ হজরত অল্প সময় নসিহত করবেন এরপরে দেওয়া হবে ইনশাল্লাহ জি